দ্বিতীয় খণ্ড পঞ্চম পরিচ্ছেদ গোস্বামী সঙ্গে সর্বধর্ম সমন্বয় প্রসঙ্গে আহারের পর ঠাকুর শ্রীরামকৃষ্ণ ছোট খাটটিতে বিশ্রাম করিতেছেন ঘরে লোকের ভিড় বাড়িতেছে বাহিরের বারান্দাগুলিও লোকে পরিপূর্ণ ঘরের মধ্যে ভক্তেরা মেঝেতে বসিয়ে আছেন ও ঠাকুরের দিকে এক একদৃষ্টে চাহিয়ে আছেন কেদার সুরেশ রাম মনমোহন গিরিন্দ্র রাখাল ভবনাথ মাস্টার ইত্যাদি অনেকে ঘরে উপস্থিত রাখালের বাপ আসিয়াছেন তিনিও ওই ঘরে বসিয়া আছেন একটি বৈষ্ণব গোস্বামীও এই ঘরে উপবিষ্ট ঠাকুর তাহাকে সম্বোধন করিয়া কথা কহিতেছেন গোস্বামীদের দেখিলেই ঠাকুর মস্তক অবনত করিয়া প্রণাম করিতেন কখনও কখনো সম্মুখে ষাষ্টাঙ্গ হইতেন শ্রীরামকৃষ্ণ বলিলেন আচ্ছা তুমি কি বলো উপায় কি গোস্বামী বললেন। আপনার নামেতেই হবে কলিতে নাম মাহাত্ম শ্রীরামকৃষ্ণ বললেন, হ্যাঁ নামের খুব মাহাত্ম আছে বটে তবে অনুরাগ না থাকলে কি হয় ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হওয়া দরকার শুধু নাম করে যাচ্ছি কিন্তু কামিনী কাঞ্চনে মন রয়েছে তাতে কি হয় বিছে বা ডাকুর কামোর অমনি মন্ত্রে সারে না ঘুটের ভাবড়া দিতে হয় গোস্বামী বলিলেন তাহলে অজামিল অজামিল মহাপাতকি এমন পাপ নাই যা সে করে নাই কিন্তু মরবার সময় নারায়ণ বলে ছেলেকে ডাকাতেই উদ্ধার হয়ে গেল শ্রীরামকৃষ্ণ বললেন হয়তো অজামিলের পূর্বজন্মে অনেক কর্ম করা ছিল আর আছে যে সে পরে তপস্যা করেছিল এরকমও বলা যায় যে তার তখন অন্তিমকাল হাতিকে নাহয় দিলে কি হবে আবার ধুলা কাদা মেখে যে কে সেই তবে হাতি শালায় ঢোকবার আগে কেউ যদি ঝুল ঝেড়ে দেয় ও স্নান করিয়ে দেয় তাহলে গা পরিষ্কার থাকে না মেতে একবার শুদ্ধ হলো কিন্তু তারপরেই হয়তো নানা পাপে লিপ্ত হয় মনে বল নাই প্রতিজ্ঞা করে না যে আর পাপ করবো না গঙ্গাসনানে পাপ সব যায় গেলে কি হবে লোকে বলে থাকে পাপগুলো গাছের উপর থাকে গঙ্গা নিয়ে যখন মানুষটা ফেরে তখন এই পুরানো পাপগুলো গাছ থেকে ঝাঁপ দিয়ে ওর ঘাড়ের উপর পড়ে সেই পুরনো পাপগুলো আবার ঘাড়ে চড়েছে স্নান করে দুপা আসতে না আসতে আবার ঘাড়ে চড়েছে তাই নামও করো সঙ্গে সঙ্গে প্রার্থনা করো যাতে ঈশ্বরেতে অনুরাগ হয় আর যেসব জিনিস দুদিনের জন্য যেমন টাকা মান দেহের সুখ তাদের উপর যাতে ভালোবাসা কমে যায় প্রার্থনা করো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 সে কানাটি কেবল হাতির পা স্পর্শ করেছিল আরেকজন বললে হাতিটা একটা কুলোর মতো সে কেবল একটা কানে হাত দিয়ে দেখেছিল এইরকম যারা সুরে কি পেটে হাত দিয়ে দেখেছিল তারা নানা প্রকার বলতে লাগলো তেমনি ঈশ্বর সম্বন্ধে যে যতটুকু দেখেছে সে মনে করেছে ঈশ্বর এমনই আর কিছু নয় একজন লোক বাজ্যে থেকে ফিরে এসে বললে গাছতলায় একটি সুন্দর লাল গিরগিটি দেখে এলু। আরেকজন বললে আমি তোমার আগে সেই গাছতলায় গিয়েছিলুম লাল কেন হবে সে সবুজ আমি স্বচক্ষে দেখেছি আরেকজন বললে ও আমি বেশ জানি তোমাদের আগে গেছিলাম, সে গিরগিটি আমিও দেখেছি সে লালও নয় সবুজও নয় স্বচক্ষে দেখেছি নীল আর দুইজন ছিল তারা বললে হলদেটে পাঁচটে নানা রঙ শেষে সব ঝগড়া বেঁধে গেল সকলে জানে আমি যা দেখেছি তাই ঠিক তাদের ঝগড়া দেখে একজন লোক জিজ্ঞাসা করলে ব্যাপার কি যখন সব বিবরণ শুনলে তখন বললে আমি ওই গাছ তলাতেই থাকি আর ওই জানোয়ার কি আমি চিনি তোমরা প্রত্যেকে যা বলছ তা সব সত্য ও গিরগিটি কখনো সবুজ কখনো নীল এই রূপ নানা রং হয় আবার কখনো দেখি একেবারে কোনো রং নাই নির্গুণ গোস্বামীর প্রতি বলিলেন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 ঠান্ডার গুণে যেমন সাগরের জল বরফ হয়ে ভাসে নানা রূপ ধরে বরফের চাই সাগরের জলে ভাসে তেমনি ভক্তিহীন লেগে সচ্ছিদানন্দ সাগরে সাকার মূর্তি দর্শন হয় ভক্তির জন্য সাকার আবার জ্ঞান সূর্য উঠলে বরফ গলে যায় আগেকার যেমন জল তেমনি জল অধ ঊর্ধ্ব জলে জল তাই শ্রীমদ্ভাগতে সব স্তব করেছে ঠাকুর তুমি সাকার তুমি নিরাকার আমাদের সামনে তুমি মানুষ হয়ে বেড়াচ্ছ কিন্তু বেদে তোমাকেই বাক্য মনের অতীত বলেছে তবে বলতে পারো কোনো কোনো ভক্তের পক্ষে তিনি নিত্য সাকার এমন জায়গা আছে যেখানে বরফ গলে না স্পটিকের আকার ধারণ করে কেদার বলিলেন আগে শ্রীমদ্ভাগবতে ব্যাস তিনটি দোষের জন্য ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন এক জায়গায় বলেছেন হে ভগবন তুমি বাক্য মনের অতীত কিন্তু আমি কেবল তোমার লীলা তোমার সাকার রূপ বর্ণনা করেছি অতব অপরাধ মার্জনা করবেন শ্রীরামকৃষ্ণ বললেন হ্যাঁ ঈশ্বর সাকার আবার নিরাকার আবার সাকার নিরাকারেরও পার তার ইতি করা যায় না